বিসিল্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 দুনিয়ার মধ্যে আমরা যখন আছি আমাদের সামনে প্রতিদিন অনেকগুলা কল্যাণের কাজ চলে আসে অনেক সময় আমরা সুযোগ পেয়ে যাই কল্যাণের কিন্তু আমরা আল্লাহ হাজির শানু আদেশ করেছেন আল্লাহর শানু কোরআন মজিদের মধ্যে বলেন সুরাম দুই নম্বর আয়াত তোমরা একে অপরকে কল্যাণের কাজে আল্লাহ ভিড় কাজে অবশ্যই সহযোগিতা করবে এবং এরকম ভাবে আল্লাহর কানু সূরা আসরের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর আল্লাহ جل شানো সময়ের কসম খেয়ে বলছেন যে আসরের সময়কার কসম বা যুগের কসম খেয়ে বলছি যে ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ ক্ষতিগ্রস্থ তবেরাই যে কিছু ক্ষতি থেকে বাঁচতে পারবে যাদের পর্যার পরামর্শ দেয় সুতরাং এর মধ্যে এই ব্যাপারে এসেছে রসুল আকরম সালাম বলেন মঞ্জা হাজা ফকাতি ফজা বোখার মুসলিমের হাদিস রসুল বলেন যেই ব্যক্তি আল্লাহর পথের কোনো যুদ্ধাকে তার সরঞ্জামের ব্যবস্থা গেছে তার ফ্যামিলির ব্যাপারে যদি সে ফ্যামিলির কী প্রয়োজন সেগুলো সে দেখে তাদের রক্ষণাবেক্ষণের কাজ হাতে নেয় সেও যুদ্ধের সোয়াব পাবে সুতরাং ব্যাপারটা খুবই চমৎকার যে একজন মানুষ যুদ্ধে চলে গেল আরেকজন তার সরঞ্জাম ম্যানেজ করে দিয়ে সেই পরিমাণ সাব পেয়ে গেল অথবা তার ফ্যামিলির দেখশুনের কারণে ওই ব্যক্তি করে যত সব পাবে তার পরিমাণ সব তার আমল লেখা হবে সুতরাং এইভাবে আমাদেরকে সোয়াবের কাজে একে অপরকে সহযোগিতা করা অবশ্যই দরকার যখনই আমরা সুযোগ পাবো যে কোন কাজ হোক না কেন পথে আমরা অনেক ज के देखिए अथवा क्या सहयोगित कारण पे जामरा जो, जो सरजाम ঘাটতি থাকলে যদি সেটা পূরণ করার চেষ্টা করেন তাহলে সেই ব্যক্তি সোয়াবি সব প্রতিদিন আমাদের সামনে চলে আসে সোয়াবের পথগুলা কিন্তু তারপরে আমরা সেটার প্রতি গুরুত্ব দেই,। না আমরা মনে করছি আরেকজন উপকার করতে যাব কেন না আপনার পরোক্ষভাবে এটা আমারই উপকার আমি করছি কারণ সে সেই কাজ করে যতটুকু সোয়াব পাবে আমি আমাদেরকে এই কথার প্রতি খেয়াল রেখে সকল ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার মানসিকতা অবশ্যই পোষণ করতে হবে এবং আমরা চেষ্টা করব প্রত্যেকদিন যেন ভালো কাজের সহযোগিতা আমার আমুল থাকে আল্লাহ আমাদেরকে কবুল করুন ওয়াসল আল্লাহ আজমাইন।